জাবির ইবনি আবদুল্লাহ রজিয়াল তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহু আলহিউ বলেছেন কেউ যদি এ জাতীয় গাছ হতে খায় তিনি এ দ্বারা রসুন বুঝিয়েছেন সে যেন আমাদের মসজিদে না আসে রাবি আতা রহমতুল্লা আলাইহি বলেন আমি জাবির রজিয়াল্লাহ তাল্লাহুকে জিজ্ঞেস করলাম নাবী সাল্লা আলহি সাল্লাম এর দ্বারা কি বুঝিয়েছেন জাবির রজিয়াল্লাহ ত আল্লাহ বলেন আমার ধারণা যে নবী সাল্লাহ আলসালাম এর দ্বারা কাঁচা রসুন বুঝিয়েছেন এবং মাকলাদ ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাহি হতে দুর্গন্ধযুক্ত হবার কথা উল্লেখ করেছেন